বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক আমরা ইসলামের উত্তম গুণ সবর এই সবর নিয়ে কথা বলছিলাম আজকের পর্বে যারা আমাদের সঙ্গ দিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবর সম্পর্কে আমরা কথা বলতে যাচ্ছি। সবর যেহেতু মমিনের গুণ এবং এই গুণটি একমাত্র মমিনদের মাঝেই পাওয়া সম্ভব অতএব এই গুণটিকে আমরা বিভিন্ন স্তরে পেতে পারি যেটি কোরআন এবং হাদিসের থিওরি থেকে আমরা বলতে পারি যে সবরের বা ধৈর্যের বেশ কিছু দিক রয়েছে যে দিকগুলি আলোচনা করলে আমাদের মাঝে আরও স্পষ্ট হবে সবর গুণটি কী এই জন্য সবর সম্পর্কে আলিবিন আবি তলেবরদি আল্লাহ তানহ তিনি বলেন আবর সবর ধৈর্য নবক গুণটি এটি তিন ধরনের তিনি প্রথমে বলেছেন আলাল বিপদের সময় ধৈর্য ধারণ করা আল আহ আল্লাহর আদেশের ক্ষেত্রে আল্লাহর যে বিধিবিধান আমাদেরকে আদেশ করেছেন সে আদেশগুলোকে পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ অনুরূপভাবে গুণার কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ তাহলে এই তিনটি স্তর এই তিনটি স্তরের ক্ষেত্রে মমিনকে পরিপূর্ণ ধৈর্যশীল হতে হবে দর্শক তাহলে আমরা বলছিলাম ধৈর্যের তিনটি দিক আছে প্রথম দিক হল সবর আলাল মসিবাহ কষ্টের মুহূর্তে ধৈর্য ধারণ করা যেই মসিবতগুলো যেই বিপদগুলো যেই অশুভ কাজগুলো মহান্নবুল আলমিনের পক্ষ থেকে আমাদের প্রতি অর্পিত হয়েছে এসেছে সেই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি মুমিনের লক্ষণ এজন্য মহান্নবুল্লা আলমিন সুরাত একশত পঞ্চান্ন থেকে একশত সাতান্ন আয়াত তিনটি আয়াত যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে সবর হবে মুসিবতের উপরে মুসিবত আসার পরে আর এটি হবে মোমিনের লক্ষণ মহানবুল আলমী নিঃসাদ করেন মহামরবুল আলম নিঃস্বাদ করেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে আমরা শুধু মমিন বলব না মানুষের জীবনে ভয়ভীতি আসতে পারে এবং এই ভয়ভীতি আসাটি মহান্নবুল আলমিনের পক্ষ থেকে হতে পারে এবং মহান্নবুল আলমিনের পক্ষ থেকে যখন হবে এই ক্ষেত্রে বান্দাকে ধৈর্য ধারণকারী হতে হবে সবর করতে হবে মহান্নবুল্লাহ আলমিন বেশ কয়েকটি পয়েন্টের কথা বলেছেন যে পয়েন্টগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দাকে তিনি কিছুটা মসজিবত দিয়ে থাকেন তার মাঝে প্রথম যে কথা বলেছেন সেটি হচ্ছে মিনাল খৌফ ভয়ভীতি দিয়ে ওয়াল জোর এবং তার দুর্ভিক্ষ দিয়ে ক্ষুধা দিয়ে তার অভাব অনটন দিয়ে এর ফলে যে কষ্ট হচ্ছে সে খেতে পারে না মহানবুল্লাহ আলমিন এর মাধ্যমেও তাকে পরীক্ষা করেন হ্যাঁ আমরা অনেক সময় এই মুহূর্তগুলোতে টেনশন ফিল করি আরে চাকরি চলে গেল চাকরি আসবে কোথা থেকে যদি চাকরি নাই আসে তাহলে খাব সুপ্রিয় দর্শক এই চিন্তাগুলি আপনার নয় মহানবুল্লা আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার আহারের ব্যবস্থা করেছেন পৃথিবীতে যতগুলো প্রাণী আছে শুধু আপনি নন আপনি একজন মানুষ এবং বলা যেতে পারে সৃষ্টির ক্ষেত্রে আপনি কি ছোট্ট মানুষ আপনার উদাহরণ সে হাতির কাছে আপনার উদাহরণ মহান্ডবুল্লা আলামিন এই বিশাল তার সৃষ্টিকে তিনি যদি আহারের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার যে আহার মহান্ডবুল্লা আলামিন সার্বিকভাবে ব্যবস্থা করে রেখেছেন আর এ দুর্ভিক্ষ এসেছে আপনার জীবনে এটি মহানবুল্লাহ আলামিনের পরীক্ষা আপনাকে ধারণ করতে হবে আমাকে পরীক্ষা করেন ওয়াল আনফুস মহানবুল্লাহ আলমিন বলেন এক তো অর্থের স্বল্পতা দিয়ে এবং শারীরিক ভাবে তাকে পরীক্ষা করে থাকেন ওয়াস এবং ফল তার চাষ তিনি কিছুটা লাঘব করে কমিয়ে দিয়ে ফসল ফলেনি ফসল ভালো হয়নি ফসলে এবার মায়ের খেয়েছে লস করেছে এ ধরনের বিষয় দিয়ে মহানবুল্লাহ আরামিন তার বান্দাকে পরীক্ষা করে থাকেন প্রিয় দর্শক অতএব আমাদেরকে এই কঠিন মুহূর্তগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা ফিল করি আমাদের মাঝে আসে এগুলো মহানরবুল্লাহ আরামিনের পরীক্ষা মহানবুল্লাহ আলামিন তার বান্দাকে পরীক্ষা করতে চান এই জিনিসগুলো দিয়ে পরীক্ষা করতে চান হয়েছে তাদের জন্য হলো আনন্দের সংবাদ কারণ মোহানবুল্লাহ আলমিনের পরীক্ষায় সে পাশ করেছে সে ধৈর্য ধারণ করেই হয়েছে অতএব আমাকে আপনাকেও ধৈর্য ধারণকারী হতে হবে এবং ধৈর্য ধারণ করলে বা ধৈর্য ধারণ করতে হলে বেশ কিছু ধৈর্য ধারণকারীর কিছু গুণ হবে মহানবুল তিনি সেই গুণগুলির কথা বলেন আল্লাহ যখন তার কাছে মুসিবত চলে আসবে আর ধৈর্য ধারণ করে সে এ কথা বলবে ইন্না ল আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন এমন শব্দ শিক্ষা দিচ্ছেন যে শব্দগুলো বান্দা এবং রবের মাঝে তার কিছু পরিচয় পাওয়া মহানবুল্লা বলেন তারা এ কথা বলবে এবং আমাদেরকে তার নিকটে আবার ফিরে যেতে হবে তার কাছে আবার আমাদেরকে ধরা দিতে হবে আমরা দুনিয়াতে যে যতই বড়ই করি না কেন আবার তার কাছে যেতে হবে মমিন গ্রহণ করে ফেলবে আমরা তার কাছ থেকে এসেছি আবার আমরা তার কাছেই ফিরে যাবো মহানবুল্লা আলমিন এই ধৈর্য ধারণকারীদের গুণাগুণ বর্ণনা করে তিনি বলছেন পক্ষতে অবতরণ হবে এবং তাদের প্রতি করুণা অবতরণ হবে মহানবুল্লা আলমিন তাদেরকে করুণা করবেন আর এরাই হলো সঠিক পথ প্রাপ্ত সুপ্রিয় দর্শক অতএব আমরা বুঝতে পেরেছি আমাদের কঠিন মুহূর্তে বিপদের মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই হল প্রথম দিক আলহালাম থেকে যেকোনো মুসলিমের কাছে যখন মুসিবত আসে মা আমার আর সে ওই বাক্যই বলে যেটি আল্লাহ আদেশ করেছেন একটু আগে আমরা মাহমুবুল্লাহ আলমীর আদেশ নিয়ে কথা বলছিলাম যেখানে মোহামবুল্লা আলামিন একটু আদেশ করেছেন আমাদেরকে বলবে মুসিবতে তুমি আমাকে প্রতিদান দাও আমাকে আজর দাও লিখর এবং আমাকে এর চেয়ে উত্তম প্রতিবাদাও তার চেয়ে প্রতিদান করবে ততই ধৈর্য ধারণ করবে এই ধরনের মসিবতে পড়েছিলেন নেবি মোহাম্মদ সোল্লা আলহিউসাল্লাম আমাদের জন্য আদর্শ আমাদের জন্য মডেল নেবী মোহাম্মদ আলহিউসাল্লামের জীবনের যে কঠিন মুহূর্ত আমরা যদি আলোচনা করি তাইফের ময়দানোহম্মাল আলাই আসাল্লাম আমাদের প্রিয় নবী তিনি সকল মানুষের সর্দার সর্বোৎকৃষ্ট মানব এরপরে তাকে কষ্ট দেওয়া হচ্ছে তাকে প্রহার করা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহিসাল্লাম সেই মুসিবতেও তিনি ধৈর্য ধারণ করেছেন আমাদের জীবনেও এ ধরনের বিপদাবদ আসতে পারে ক্ষেত্রে আমাদেরকে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে সুপ্রিয় দর্শক আমরা বলছিলাম যে ধৈর্য ধরার কিছু দিক বা ধৈর্য ধরার কিছু স্তর তার প্রথম স্তর হল মুসিবতের সময় ধৈর্য ধারণ করা দ্বিতীয় হলো মহানবুল্লা আদেশ করেছেন সে আদেশকে গ্রহণ করে তাতে ধৈর্যশীল হওয়া মহানবুল আঠাশ নম্বর আয়াতের করেন হন। যারা সকাল এবং সন্ধ্যায় মহান্নবুল্লা আলমিনের ইবাদাত করে চলে তাদের সাথে আপনি হয়ে যান তাদের সাথে আপনি ধৈর্য ধারণ করুন কারণ এই যে আদেশ এসেছে মহানবুল্লাহ আলমীর কাছে ইবাদত এই ধরনের ইবাদাত কিন্তু আমাদের জীবনের অসংখ্য আলামিন যেমন তিনি নামাজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন হজ ফরত করেছেন এছাড়াও মহান্নবুল্লাহ আলামিন। আমাদেরকে সুন্দর পদ দিয়েছেন যে পদগুলোর মাধ্যমে আমরা তার নৈকট্য লাভ করতে পারি এ ধরনের পথ অসংখ্য উত্তম কাজ অনেক महानब्ला आलमीन सन्तुष्टि पालन मेरा महानबल तुरिया दृष्टि आंतरिक दिका उठिए फिर ना तुम दृष्टि के तुम फिर দুনিয়ার চাকচ দুনিয়ার ভালোবাসার মহে সে পথ থেকে সঠিক পথ থেকে ইবাদার থেকে তোমরা ফিরে না। আর এই কাজটি অনেক সময় যাদের মাঝে ইমানের দুর্বলতা আছে তাদের মাঝে সংগঠিত হয়ে যাতে তারা করে ফেলে তাহলে মোহানবুল আলম যে আদেশ করেছেন সে আদেশকে পরিপূর্ণভাবে ফলো করা আর এই সবর হলো আর সবর আল তো আহ আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ আদেশকে আদেশ হিসেবে গ্রহণ করা আর নিষেধকে নিষেধ হিসেবে জানা পরে সেগুলোকে বর্জন করা এটি মোহাম্মদ করেন যে হাদিসটি বোখারাই এবং মুসলিম এসেছে যে সেই তো বীর নয় যে কুস্তি করে কাউকে কারোর সে বিজয় হয়ে যায় সে প্রকৃত প্রকৃতপক্ষে সে বীর নয় বরং ইনামাশি রাগের মুহূর্তে রাগ একটি স্বভাব স্বাভাবিক যে রাগ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে ফেলি ছোট্ট বিষয় নিয়ে সেই বিষয়গুলো থেকে রাগ না করা নবী মহালু আলী আসালাম বলেছেন যে সেই তো হল বীর যে রাগের মুহূর্তেও তার নিজকে কন্ট্রোল করে রাগকে সংবরণ করে যাহা দেশটি বোখারাই মুসলিম এসেছে সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট একটু বিরতি যে সবরের স্তর আমাদের সাথে থাকুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य ता देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा से পথ প্রদর্শক আলফোর আনুল কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা দেখুন কুরআ পরবর্তী বাংলায় প্রিয় দর্শক বিরতির পরে আবারও আমরা যে স্তর ধৈর্য ধারণের যে স্তর সেই স্তর নিয়ে আলোচনা করতে চলেছি সবরের স্তর হলো তিনটি আমাদের যে স্তরগুলি একটির পর একটি আমরা আলোচনা করেছি অশবর আলাল মুসিবা কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করা অশবর আলাত্ত আল্লাহর আদেশের ক্ষেত্রে আল্লাহর আদেশকে গ্রহণ করার মাধ্যমে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণ করা মহানবুল্লাহ আলামিন যেই বিষয়গুলি তার বান্ধার জন্য অপছন্দ করেছেন যেগুলো সম্পর্কে তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা যেটি বলা যেতে পারে পাপের ব্যাপারে ধৈর্য ধারণ করা যেই বিষয়টি করলে পাপ হবে সেটি না করার মাধ্যমে ধৈর্য ধারণ করা আর এই কাজটি আমাদের সমাজকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সমাজের মাঝে পাপ কাজে রত এ ধরনের মানুষের সংখ্যা অনেক যদিও আমরা বলবো, যারা প্রকৃতপক্ষে মেন তারা মহানবুল্লাহ আর আমিনকে ভয় করে সে পাপকে বর্জন করে তারা ধৈর্য ধারণ করেছেন অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সে কঠিন মুহূর্তেও যে মাসিয়া যে গুনার কাজ ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আর গুণা হয়ে থাকে মানুষের আন্তরিকভাবে অন্তর কামনা করে তার যে চোখ হাত পা কান লজ্জায় স্থান সেগুলো তার বাস্তবে রূপদান করে আর সেগুলোকে কন্ট্রোল করাই হল সবর সুপ্রিয় দর্শক এজন্য গ্রহা থেকে বেঁচে থাকা এই বিষয়টি অত্যন্ত জটিল এবং এটি মমিনারা সময় করে থাকে তাদের মাঝে যদি ছোটোখাটো অন্যায় হয়ে যায় সেখান থেকে দ্রুত ফিরে আসে অতএব আমাদের এই অবস্থা খুব ভালো করে খেয়াল রাখা নবী ম সাল আলহাম বলেছেন সাব আতুন ইয়দুল্লাহ ফিয়দুল্লিহি আর অন্য কোন ছায়া থাকবে না যে ছায়াই তারা আশ্রয় গ্রহণ করবে মহান্ডবুল্লা আল সে আরসের ছায়াতে সাত প্রকার ব্যক্তিকে তিনি স্থান দান করবেন আর এই সাত প্রকার ব্যক্তি সকলে একজন করে তারা দায়িত্বশীল নেম তিনি বলেছেন যে প্রথম হলো যিনি সৎ নেতা আদল বা আদেল যিনি ন্যায় নিষ্ঠাবান কারোর প্রতি অন্যায় অবিচার করেননি কারোর প্রতি জল করেননি এই ধরনের নেতাকে মহানবুল্লাহ আমিন কাল কেয়ামতের দিন আরশের নিচে তিনি স্থান দান করবেন আর এটি হল মহানবুল্লা যেহেতু দর্শক তাহলে মহান্নবুল্লাহ আলমিন এই ক্ষেত্রে তার বান্ধাকে তিনি আরসের নিচে ছায়া দান করবেন এক প্রকার হলো ইমাম আদেল তাহলে সে এই ক্ষেত্রে সে বাড়াবাড়ি করেনি সে সঠিক পন্থাতে জীবনযাপন করেছে বলেছেন যুবককে তিনি ছায়া দেবেন যে তার যৌবন কালকে সুন্দরভাবে আল্লাহর ইবাদাতের মাঝে মত্ত ছিল মহানবুল আলমিনের আদেশ এবং নিষেধ সঠিকভাবে গ্রহণ করেছেন মহানডবুল্লা আলামিন যেই বিষয়গুলি বাধা দিয়েছেন নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলোকে ওভারটেক করেনি কোনো অন্যায় পথ ধরেনি মহানডবুল আলমিন তাদেরকে তিনি আশ্রয় দান করবেন যৌবনকালটি বড় একটি গুরুত্বপূর্ণ একটি অংশ মানুষের জীবনকে যদি ভাগ করা হয় তাহলে আমরা দেখতে পাই যে কালটি একটি বড় লম্বা সময় আর এই লম্বা সময়ে বেশ অনেক কাজ সম্ভব হয় যেটি বার্ধক্যেও হয় না আর শিশু অবস্থাতেও হয় না और, और एक क्षेत्र में महानबल्ला आलमीन जीतुता दान करबर सन्तुष्टर से व्ययर इबादते व्यय करवलम्बन कर महानबूल आलमीन तरह केस्य नीचे छाया दान कर तृतीय प्रकार व्यक्ति सम्पर्क कथा बे ओ व्यक्ति केड़स्य नीचे छाया दीबें जार অন্তরটি মসজিদের সাথে ঝুলন্ত মসজিদের সাথে তার টান রয়েছে মসজিদের সাথে তার আন্তরিকতা রয়েছে নামাজ পড়ে আসলো জোহরের আবার সে আন্তরিক ভাবে খেয়াল করে কখন আসরের সময় হবে আমি আসরে নামাজ পড়ব আর এই অবস্থা মমিনের জীবন ছাড়া হতে পারে না ধৈর্যশীল যারা তাদের জীবন ছাড়া হতে পারে না তারা উদাসীন হবে না তারা নামাজকে ভুলে থাকবে না নামাজের ক্ষেত্রে খামখেয়ালি করবে না নামাজের ক্ষেত্রে অলসতা করবে না সে মহানডবুল্লা আলামিনের যে আদেশ সে আদেশ কে গ্রহণ করবে তার নীতিমালা লঙ্ঘন করবে না মহানবুল্লা ব্যক্তিতে দুই প্রকার ব্যক্তির কথা যারা একে অপরকে ভালোবাসে তাদের মাঝে সম্পর্ক করেছে আর এই সম্পর্ক হলো লিল্লা আল্লাহর জন্য সম্পর্ক করেছে তারা বন্ধুত্ব করেছে ইজতামা আলাই আলাই আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে সে একত্রিত হয়েছিল এবং আল্লাহকে ভালোবেসেই বন্ধুত্ব ত্যাগ করেছে বন্ধুত্ব হারিয়েছে যে নই আমি তোমার সাথে চলতে পারি না কারণ তোমাকে আমি অনেক নসিহত করেছি অনেক বুঝিয়েছি কিন্তু তুমি তো মহানবুল্লাহ আলমিনের পথে গ্রহণ করে নেওনি বরং না খারাপ কাজ গুনার কাজে তুমি লিপ্ত থাকো অতএব তার আন্তরিকভাবে তাকে বর্জন করেছে মহানবুল্লা আলামিন এই প্রকার ব্যক্তি তাকেও আল্লাহতালা যে কালকে আমাদের দিন যে আরো সে ছায়া হবে সে ছায়া তলে ছায়া দান করবেন যেই ব্যক্তিকে সম্ভ্রম পরিবারের মে আহ্বান করেছিল তাকে কুকাজে খারাপ কাজে যে সম্মানী সে মর্যাদাপূর্ণ একজন মহিলা এবং আহবান করেছে একজনকে যে হতে পারে তার চেয়ে মানগত দিক থেকে কম যার ডাকে সাড়া দিতে হতে পারে কিন্তু মহানবুলের ভয়ে সে অবদ্ধতায় লিপ্ত হয়নি সে খারাপ কাজে লিপ্ত হয়নি মহান তাকে কালকে অমতের দিন আরো সে নিচে ছায়া দান করবেন নিবি মহালু আলহ্লাম এখানে যে গুণগুলি বর্ণনা করেছেন সেই গুণগুলি হলো আমাদের লক্ষনীয়। লক্ষণীয় নেব মহমসাল আলি সাল্লাম বলেছেন জাত সে সম্ভ্রম পরিবারের একজন মহিলা তাহলে সাধারণ যদি একজন মানুষকে সম্ভ্রম পরিবারের রাজকীয় পরিবারের কোনো মেয়ে আহ্বান করে এবং খারাপ কাজ করতে বলে বাধ্য করে এমন কি যদি তাকে নির্জনতেই নিয়েও আসে এরপরে সে তাকে এই কথা বলে ইন আমি আল্লাহকে ভয় করি আমি এই হারাব কাজে লিপ্ত হতে পারি না আমি অবাধ্য হতে পারি না मोहनबुल आलमीता गुरुपूर्णारणकारी मधे सलम इलाई माखुन तुम्हें भय तुम जेखने क्या जत समम परिवार মে আহ্বান করুক না কেন যতই রাজকীয় পরিবারের মেয়ে তাকে আহ্বান করুক না কেন যতই নির্জনতার মাঝে তাকে নিয়ে না কেন সে মহানবুলের অবাধ্য হবে না মহানবুল্লা সে নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করবে না হারাম কাজে জড়াবে না মহানবুল আলমিন তাকে কালকে আমাদের দিন নিচে ছায়া করবেন অরজলুন তা সদা কবে সদা কাতিন নবী ম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ওই প্রকার ব্যক্তি যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে এবং তার ব্যয় তার দান করাকে এত করে মানুষের নাম চায় না মানুষের কাছে চায় না মানুষকে এসে চায় যে আমি দানবীর আমি দানশীল সেগুলো চায় না এমন ভাবে দান করে ডান হাত দান করে বাম হাত জানে না মানে কেউ জানে না মহান রবুল্লা আলমীর সন্তুষ্টির জন্য সে দান করে নবী সাল আলী আসালাম বলেছেন যে সে দান হাতে দান করে বাম হাত জানে না অর্থাৎ খুব গোপনে দান করে বলেছেন ওই প্রকার ব্যক্তি যে আল্লাহকে নির্জনভাবে ভাবে আল্লাহকে আহ্বান করে আল্লাহর ইবাদত করে তার চোখ দিয়ে প্রবাহিত হয় সে ক্রন্দন করে তার রবের সন্তুষ্টির জন্য তার রবকে ভয় করে সে অন্যায় লিপ্ত হয়নি সে তার রবের জন্য নত হয়েছে তার চক্ষু দিয়ে অশ্রুপ্রবাহিত করেছে নেম সাল্লিম বলেছেন কাল কেয়ামতের দিন মহানবুল্লা আলামীন তাকেও তিনি আর দান করবেন সুপ্রিয় দর্শক শ্রতা আজকে আমরা সবর কথা বলছিলাম সবুরের এই তিনটি স্তর যদি আমাদের কাছে স্পষ্ট হয় তাহলে আমরা অনেক ধরনের ফেতনা থেকে বেঁচে যাবো অনেক ধরনের অশুভ দিক থেকে বেঁচে যাবো আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ধর জসিল বানান ও আলহামদুলিল্লাহ রবিল उच्छेद्लम के राजस्व दिल्ली ज्यादा दिल मनोन कर लेंान सन्ना जो मेरे ना उद्देश्य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 প্রতি বুধবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে strategy sustained The best profession is a professional a person who invites people to last Man. A availil the opportunity with Dr. Zakir depending upon what is your interest but the meaning should be to spread the message. of, the last of To implement the convincing Islamic come educational formula to excel in your career Dekun career guidance. रविवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल